ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين المكتب التعاوني للدعوه والارشاد وتوعيه الجاليات بأبها السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা ছাড়া একজন মুসলিম ইসলামের উপরে টিকে থাকতে পারে না যে জিনিসের অভাব দেখা দিলে আল্লাহর সাথে বান্দার আর সম্পর্ক থাকে না যে বিষয়টি হচ্ছে ইসলামের একটি খুঁটির মতো সাহাবিরা ইসলামের একমাত্র যে কাজটিকে ছেড়ে দেওয়াকে কুফুরি মনে করতেন এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর তা হচ্ছে পাশক্ত সালাদ ইনশা আল্লাহ আমরা তিনটি পর্বে এই সালাতের পনেরোটি গুরুত্বের উপরে আলোচনা করব। যে গুরুত্বের কারণে একজন মুসলিমের জন্য সালাদ আদায় করা অবশ্য পালনীয় অবশ্যকরণীয় বা যে গুরুত্বের কারণে একজন মুসলিম পাঁচোক্ত সালাদ আদায় করতে বাধ্য তাহলে শুরু করা যাক প্রথম পর্বে আমরা যে পাঁচটি গুরুত্ব আলোচনা করব এক সালাদ হচ্ছে ইসলামের দ্বিতীয় রকম বা ইমানের পরে সর্বপ্রথম যে রোকণ ইমান অন্তরের আমল আর সালাদ হচ্ছে দেহের কর্ম বা দেহের আমল আল্লাহ সবহান হাত তালা বান্দাকে ইমান গ্রহণের পরে সর্বপ্রথম যে কাজটি করতে বলেছেন তা হচ্ছে আসসালাহ বিদরে বোখারের ভিতরে আবদুল্লাহ ইবনা আনহু থেকে হাদিস এসেছে আল্লা সাল্লাম বলতেছেন বুনিয়াল ইসলাম ও খামসিন খামসেন শাহাদ আল্লাহ ইহা ইহ আন্না মুহাম্মদ রসুল উল্লাহ ও আকাম ইসালাহ যে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত পাঁচটি পিলারের উপরে যার দ্বিতীয়টি হচ্ছে একামত ইসালাহ সালাদ প্রতিষ্ঠা করা সালাদ কায়েম করা দুই যে কারণে একজন বান্দা একজন মুসলিম তার ইসলাম বা মুসলমানিত্ব টিকিয়ে রাখতে সলাদ আদায় করতে বাধ্য আল্লাহ সোবাহান যে সকল হক রয়েছে বান্দার কাছে এই সমস্ত হকের মধ্যে সর্বপ্রথম যে হক সম্পর্কে আল্লাহ সোবাহতালা বান্দাকে কেয়ামতের দিন প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন আর তা হচ্ছে এই সলাদ নিয়ে আল্লাহ প্রথমে বান্দাকে জিজ্ঞাসা করবেন সোনান সর্বপ্রথম আল্লা বান্দাকে যা জিজ্ঞাসা করবেন তার আমলের মধ্য থেকে তা হচ্ছে তার সলাৎ সম্পর্কে এই সলাতের ব্যাপারে সে যদি যথাযথ জবাবদিহি করতে পারে তাহলে সে সফলকামী সে হচ্ছে বিজয়ী তার জন্য রয়েছে সফলতা আর সালাতের ব্যাপারে যদি যথাযথ জবাব দিয়ে সেন্ট করতে না পারে তাহলে সে হবে ক্ষতিগ্রস্ত সে হবে পরাজিত তিন ছলাৎ এতটাই গুরুত্বপূর্ণ এব আদাদ এটা হচ্ছে একটি মহান জেকের যেই মহান জেকের বান্দাকে সব ধরনের অশ্লীল অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে আল্লাহ সাহান হাত তালা সুরাঙ্ আর আপনি সলাদ প্রতিষ্ঠা করেন সলাদ আদায় করেন নিশ্চয়ই সলাদ মানুষকে অশ্লীল অন্যায় অপকর্ম থেকে ফিরায় রাখে ওলা দিক্রল্লাহ একবার আর আল্লাহর জেকের হচ্ছে অতি মহান আল্লাহ আলমাত তোমরা যা করো আল্লাহ তা ভালো করে জানেন চার সালাতের এতটাই গুরুত্ব যে আল্লা সবাহান হুয়াতালা প্রতিটি সন্তানকে সাত বছরে সালাতের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেক পিতা মাতাকে আদেশ করেছেন এর এতটাই গুরুত্ব যে আল্লাহ সবহান হুয়া তালা দশ বছর বয়সে প্রয়োজনে প্রহার করে হল সন্তানদেরকে সলাতে অভ্যস্ত করার জন্য তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে অবহিত করেছেন সুনানে হাদিস এসেছে আবিহাম ইরশাদ করেন মুরু আউলা দলাতে অহম আবনা সাবে নিন অদ্রিবু হুম আলাইহা অহম আবনাশ্রী সি নিন তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স হলে নামাজের প্রশিক্ষণ দাও আর যখন দশ বছর বয়স হয় তখন যদি তারা নিয়মিত সালাদ আদায় না করে তাহলে প্রয়োজনে তাদেরকে প্রহার করে হলেও নামাজের অভ্যাস করা যে এবাদাত সকল নবীগণ করেছেন এমন কোন নবী ছিলেন না যিনি সালাত আদায় করেননি আল্লাহ সবহান হতলা ইসালাইসাল্লামের সালাতের কথা বলতে গিয়ে কোরআনুল করিমের সুরা মারিয়ামের বিদারে এর সাদ করেন আমাকে সালাতের ব্যাপারে ওসিয়াত করেছেন ইসমাইল আল্লাহ ওয়াসাল্লামের সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া কানু মারদিয়া। কথা বলতে গিয়ে আল্লাহ বলি হে মুসা সালাদ আদায় করো মারিয়াম আল্লাহামের সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ সব তালা বলতেছেন তুমি তোমার রবের সামনে বিনয়ের সাথে দাঁড়াও এবং তার জন্য তুমি রুকু করো এবং আল্লাহ সোবাহনতালামের সালাতের কথা বলতে গিয়ে বলতে হে আমার প্রিয় হাবিব আপনি আপনার আহাল পরিবার পরিজনকে সালাতের আদেশ করেন এবং সালাত আদায় যে বাধা বিপত্তি বা কষ্ট সেক্ষেত্রে আপনি ধৈর্যশীল হওয়ার চেষ্টা করেন আল্লাহ সব তালা আমাদেরকে এই সলাতের গুরুত্ব অনুধাবনের উপলব্ধি করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আবার বাকি পাঁচটি সালাতের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব ও আখের দাওয়ায়না আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালামাল নবীন بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطفين فضجوا بالشهادة ناطفين